98.3 आज गल्पाठे विशेष अतिथि अभिनेता वरुण चंद्र द्वित निबेदन सबुज मानुष रचना सत्यजित र আমি তা আমার সঠিক জানা নেই সে নিজে পৃথিবীর মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক নারায়ণ বছরের। এবং তার মতো শান্ত অথচ সজীব অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকার তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল রবীন্দ্রনাথের জীবনদর্শন তাকে প্রভাবিত করেছিল বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারকার তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল সে বলতো যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বপন করে কাটিয়ে দিতে সুইডেন উপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল ভান্ডার কার সেখানে আমন্ত্রিত হয়েছিল কাল বিকেলে উপসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না আমার জগৎ হলো গাছপালার জগৎ অর্থাৎ আমি একজন বটানিস্ট আমার দিনের বেশিরভাগ সময় কাটে গ্রিনহাউসের হাউস ভেতর দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিড যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারো কাছে নেই ভান্ডারকার যখন এলো তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটা এপিফাইলাম ক্যাকটাসের। বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম রোদ করে সেই গাছের পাতার উপর পড়েছে আর তার ফলে সমস্ত স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে ভান্ডার ভান্ডারকারকে দেখলাম সেই আলোতে তাকে স্বাগত জানিয়ে বললাম তোমাকে सबूज रंग भारि भलो मानिए एक चमके उठे सबुज रंग क्या सबुजी हेसे बोल कैन तुम्हारे सर्वांगे तब ओटा क्षणस्थायी सूर्यर आलो जत आतु वाला तुम्हें माना भल তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করে তার সবুজের অভিযান লিখেছিলেন ভান্ডারকারকে দেখি মনে হচ্ছিল বিদেশ সফরের পরে তার যেন কতগুলির সূক্ষ্ম পরিবর্তন হয়েছে তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল ভান্ডারকার অন্য চেয়ারটায় বসে পড়ল বললাম তোমার খবর বলো বাইরে কেমন কাটল ভান্ডারকার কিছুক্ষণ নির্বাগ থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল অবনীশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসালাতে আমি একটু অবাক হয়েই বললাম কার কথা বলছো বলতো সে বলল নাম বললে চিনবে না তার নাম বিশেষ কেউ জানে না ওদের সেও নয় তবে অদূর ভবিষ্যতে জানবে কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হল তার চিন্তাধারা আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে আমি এবার একটু হালকাভাবেই বললাম সে কি হে তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণপাত করল না একটা হাতের ওপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরও ঝুঁকে পড়ে রকম পরিষ্কার বাংলা উচ্চারণ এসে বলল মানুষে মানুষে জাতিতে সৌহার্দে আর আমি বিশ্বাস করি না দুর্বলের সঙ্গে সবলের ধনির সঙ্গে দরিত্রের মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্র হবে কি করে আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটা আসলে কোনো ভিত্তি নেই মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে থেকে। মঙ্গলয়েড আর এরিয়ানে যা মিল বা নর্ডিক পলিনেশিয়ানে জামিল বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল হেরিডিটি এনভায়নমেন্ট ও অদৃষ্ট করে কোন কাজটি করতে পারে কালো মানুষ নির্যাতিত হবে না কেন তাদের চেহারা দেখো নিগ্নমির লক্ষ্য করি মানুষের চেয়ে বানরের সঙ্গে তাদের মিলটা বেশি সেটা লক্ষ্য করণি ভান্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম ভান্ডারকার তুমি নেশা করেছ কিনা না। কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই আমার এখনো ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা যদিও তাইবা হবে কেন জানি না কারণ আজ তো পয়লা এপ্রিল নয় ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল অবনীশ তোমাদের মতো লোকের সারা জীবনটাই হল পয়লা এপ্রিল কারণ তোমরা বোকা বনেই আছো আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন কিন্তু এখন আর নেই আমার চোখ খুলে গেছে আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা সারভাইভাল যারা সবল তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে তবেই জগতের মঙ্গল যে শক্তির কথা আমি বলছি সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে তুমিও করবে বিশ্বমৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ কিন্তু আমরা আছি আমরা থাকব আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে धिपति कथा शेषो दिखे घुरे दृप्त पदक्षेपे ग्रीन हाउस दरजार दिखे एग्जिए साधारण फणी मनसार गाए ভান্ডারকারের বাঁ হাতটা ঘষে গেল উফ একটা অস্ফুট আর্তনাদ করে ভান্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালে রক্তের ছোপ লেগেছে ভান্ডারকারও দেখলো সে রক্ত তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল সে রক্তের কথা আমি কোনোদিন ভুলব না কারণ তার রং ছিল সবুজ ভান্ডারকার চলে যাবার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম তা আমি জানি না কাল সারা রাত ঘুমোতে পারিনি आज सकाले प्रिय सबुज घरे गृश्य देखे तरह बेचे थार्थकता आने गार्छप बेचे नहीं प्राणे संगे संगे तरह सबुज रंग टी जान के যা রয়েছে সেটা পাংশুটে ভর্ষের রং শুনছিলেন সবুজ মানুষ রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে বরুণ চন্দ্র গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী বরুণচন্দ্রকে এবং শ্রী সন্দীপ রায় ও শ্রী মৃন্ময় মিত্রকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স